মিডিযা আলোচিত হবে আলাহিহাম সিরাতের এই পর্যায়ে আমরা এখন অবস্থান করছি হিজড়ির দ্বিতীয় বর্ষে রসুল্লা সাল্লাহ আলী হুয়াসাল্লামের বয়স এখন বায়ান্ন বছর আগের পর্বগুলোতে আমরা যা আলোচনা করেছি তার সংক্ষিপ্ত একটি সারাংশ আলোচনা করা যাক আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লাম যখন জন্ম নিলেন তখন মক্কা ছিল মূলত একটি মুশরিক সমাজ তাহিদের ঘর কাবাতে মানুষ মূর্তি পুজো করত আল্লা সাথে তারা আরও দেবতা আর সত্তাদের শরিক করত। আরবে প্রত্যলিকতা ছাড়াও ইহুদি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরা ছিল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 তবে মক্কার বাইরে বিচ্ছিন্নভাবে কিছু লোক মুসলিম হওয়াটা আসলে যথেষ্ট ছিল না কারণ তিন ইসলামকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন রাজনৈতিক ক্ষমতা আর সামরিক শক্তি আর এই দুইয়ের মিশেল ঘটেছিল মদিনায়। মদিনার দুটি গোত্র আউস এবং খাজরাজ শুধু ইসলাম গ্রহণ করেনি তারা ইসলামকে রাজনৈতিক প্রতিরক্ষা দেওয়ার জন্য আগ্রহী হয় তারা নবীজিকে তাদের ভূমিতে আমন্ত্রণ জানায় যখন নবীজি সাল্লু আলি আসাল্লাম দেখলেন ইসলামের কেন্দ্র হিসেবে মোদিনায় একটি শক্তিশালী ঘাঁটি হওয়ার ক্ষমতা রাখে তখন তিনি সাহাবিদের সেখানে হিজরতের অনুমতি দেন আর সবশেষে তিনি নিজেও হিজরত করেন নবীজি সাল্লাহু আলী হাসাল্লাম মোদিনায় আসলেন এবং গোরা করলেন প্রথম ইসলামী রাষ্ট্রের আগের চারটি পর্বে আমরা আলোচনা করছিলাম মদিনার রাষ্ট্রে আল্লাহ রসুলসাল্লু আলী গাছামের চারটি প্রজেক্ট নিয়ে এগুলো ছিল মসজিদ নির্মাণ ভ্রাতৃত্ব স্থাপন মদিনার সনদ প্রণয়ন এবং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 आमादे जीवने प्राय एम क्यों कारो प्रति विद्वेष पोषण कर तब भद्रतार खातिर सरसा मुख फुटे बोलते चायना क्यों को विशेष मुहूर्ते परिस्थिति प्रभावें यही विद्वेष प्रकाश पे जाए हेटा खोटा देर मध्यमें तिल्लेश्वरे कथा बलारमे कि राग क्षोभर मध्यमे यान स्वभा मुश्रिक और इहुदीदे तय तरा मदीनार इसलामी राष्ट्रे अनुगत थको शत्रुता करना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 মুশ্রিকদের প্রতিক্রিয়ার একটি ঘটনা আমরা এই সিরা সিরিজে আগে উল্লেখ করেছিলাম এটা ছিল মদিনার প্রথম দিককার একটা ঘটনা একবার নবীজ সাল্লাহ আলী আসালাম তার গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন সে সময় একটি সমাবেশ দেখতে পেয়ে সেখানে গেলেন তার গাধাটি ধুলো উড়াচ্ছিল তাই দেখে আবদুল্লাহ এবেন উবাই বলল আপনি এখান থেকে জানতো আপনার ধুলো আমাদের কাছ থেকে সরিয়ে নিন আব্দুল্লাহ এবেন উবাইয়ের এই ধৃষ্টতাপূর্ণ আচরণ বিরক্তি প্রকাশের ভঙ্গি বলে দেয়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 নবীজ সাল্লাহু আলি ওসাল্লামের আগমনের খবর শুনে তিনি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন ইমাম আহমদের একটি বর্ণনা থেকে জানা যায় আবদুল্লা ইবিন সালাম যখন রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামকে দেখলেন তখনই তার মনে হয়েছিল এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা নয় আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লামের চেহারা থেকে যেন সত্যের আলো উদ্ভাসিত হত আবদুল্লা ইবিন সাল্লাম যেহেতু একজন ইহুদি পণ্ডিত ছিলেন তাই তিনি মোহাম্মদ সাল্লাহু আলিউলামকে পরীক্ষা করে দেখতে চাইলেন যে তিনি আসলেই আল্লাহর প্রেরিত রাসল কিনা সালাম সাল্লাম রদিয়াল কাছে নবীজি সাল্লা আলী সাল্লামের আগমনে সংবাদ এসে পৌঁছলে তিনি এসে নবীজিকে কয়েকটি প্রশ্ন করেন তিনি বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলো সঠিক উত্তর একজন নবী ব্যতীত অন্য কেউ জানে না প্রশ্নগুলো হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম লক্ষণ কি? জান্নাতবাসীদের সর্বপ্রথম খাবার কি? এবং কী কারণে সন্তান আকৃত্বে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 তিনি আমাদের সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে মর্যাদাবান ব্যক্তির সন্তান রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম এরপর তাদের জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো যদি আবদুল্লাহ ইবেন সালাম ইসলাম গ্রহণ করে তবে কেমন হবে তোমরা তখন কি করবে তারা বলল আল্লাহ তাকে এই কাছ থেকে রক্ষা করুন রসুলুল্লা সাল্লু আলিহাসাল্লাম আবার এই কথাটি জিজ্ঞেস করলেন তারা একই উত্তর দিল তখন আবদুল্লাহ ইবেন সালাম বেরিয়ে আসলেন এবং বললেন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 যখন আব্দুল্লাহ বিন সালাম জিব্রিল ফেরেস্তাকে ইহুদিদের শত্রু বলে উল্লেখ করলেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার সামনে সুর আল একটি আয়াত দিলাওয়েন যে শত্রু হবে আল্লাহর তার ফেরস্তাদের তার রসুলগণের জিব্রিলের ও মিকায়েলের তবে নিশ্চয় আল্লাহ সেসব কাফিরদের শত্রু সুরাবাকারা আত আটানব্বই আল্লাহ তালা সব ফেরাকে সৃষ্টি করেছেন আর সব ফেরিস্তাই আল্লাহকে সম্মান করেন কোনো নির্দিষ্ট ফেরেস্তাকে বন্ধু বা শত্রু ভাবার কোনো কারণ নেই রসুল উল্লাহ সাল্লাহু আলি আসালাম আবদুল্লা সালামের এই ভুল ধারণাটিকে সংশোধন করে দিলেন इहुदीराा मुखर ओपरे जे भावुल्लाब सालाम सम्पर् मिथ्ये देखे बोझा जाए मिथ्याचारे कतर्शी यही छोट छोट घटनागुलू मुसलिम और इहुदीजे सम्पर्क भागने प्रभवक हो दाड़ा इहुदीरा को भाव मुहम्मद सल्लाह आल्लम के रसुल हिसेबे और इसलम के एकम्र सत्य और शेष दिन हिसाब से मे पर ना तर आड़ल प्राय इसमाम राष्ट्र बेपारे ते असंत प्रकाश कर बेड़ অন্য এক বর্ণনায় ইবেন আব্বাস রদিউল বলেছেন যখন আবদুল্লাবেন সালাম সালাব এ সায়া উসাইদেন সায়া আসাদ এবেন উসাইদ সহ আরও কিছু ইহুদি মুসলিম হয়ে গেল তখন ইহুদিদের আলিমরা বলতে লাগলো যারা মুহাম্মাদের দিনের অনুসারী হয়েছে তারা আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক তারা মনে করত যদি এই লোকগুলো আসলেই ধার্মিক হতো তাহলে তারা তাদের পূর্বপুরুষদের দিন ছেড়ে ইসলাম গ্রহণ করতো না এসব কথা বলে তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চাইতো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 আসমা তার সন্তানকে নিয়ে রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের কাছে যান এবং তার কোলে তুলে দেন রসুল্লাহ সাল্লু আলি আসসালাম একটি খেজুর চিবিয়ে সেটিকে আবদুল্লাহ বিন জুবাইয়ের মুখে ঢুকিয়ে দেন তারপর রসুল্লাহ সাল্লু আলি আসালাম তার জন্য দোয়া করেন আবদুল্লাহ এ বিন ছিলেন মহাজিদ্দের প্রথম সন্তান পুরো ঘটনাটি আসমাবিন তেবু বকরদ্দ আনহা নিজ মুখে বর্ণনা করেছেন আমি এমন সময় হিজরত করি যখন আমি সন্তান সম্ভবা আমি মদিনায় এসে কুপাতে থাকলাম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 कारण से ही प्रथम इसलामी राष्ट्रपतिष्ठित हो मक्कए अतिबाहित तेरटी बसर जान यार प्रस्तुतिकाल छा एखे बीजे हिजरत बर जन्म नया प्रथम शिशु अथवा मदिनये जन्म नया प्रथम शिशु बरें उलिदाफी इसलम अर्थात इसलमर प्रथम सतान मुस्लिमरा जख आल्ला हुकुम अहकाम मेने एक इसलमी राष्ट्रपतिष्ठा कर एकम्र ती इाम परिपूर्ण हो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 मदिनारे मानिए नीते अर्थनैतिक कर्मकांडर सड़ित होते तरह कि समय लेगे जाएटविक क्यों तदम भिन्न एक, एक बसबाश करते शुरू कर तबयटा खूब दीर्घस्थायी है कारण मुहजिर द्रुत ही क्चकर्म शुरू कर दें और अर्थ उपार्जन कर शुरू करें ये समयटा मदिनार अर्थनीति जान को संकट तैरि ना ये नबी सल्ला अलिस्सल्लम बे किस व्यवस्था नीन एर मध्य एक हल बजार स्थापन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 একবার হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেলে সাহাবারা নবীজি সাল্লু আলী আসাল্লামের কাছে আসেন ঘটনাটি বর্ণনা করেছেন আনাসেবেন মালিক রাদ আনহু লোকজনে সে রসুল্লাহকে বলল হে আল্লাহ রসুল জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে তাই আপনি আমাদের জন্য জিনিসপত্রের দাম স্থির করে দিন এরপর রসুল্লাহ সাল্লাহু আলিহাস্লাম বলেন একমাত্র আল্লাহ তালাই দাম নির্ধারণের মালিক তিনিই দাম কমান তিনিই দাম বাড়ান আমি আল্লাহর সাথে এমন অবস্থা সাক্ষাৎ করতে চাই যে আমার ওপর কারও জুলুমের কোনো অভিযোগ থাকবে না দ্রব্যমূল্যের ব্যাপারে ইসলামের মূল্যীতি হল রিজিকের মালিক হলেন আল্লাহ জাল দ্রব্যের দাম উৎপাদন ও চাহিদার সাথে সাথে পরিবর্তিত হবে এবং এই পরিবর্তন আল্লাহ আল্লাহতালার হাতে তিনি সবকিছুর কিছুর মূল্য নির্ধারণ করে দেন তাই রসুল্লা সাল্লু আলীবাসাল্লাম এই ব্যাপারে হাত দেননি এ থেকে বোঝা যায় ইসলামী অর্থনীতি ব্যবসার ক্ষেত্রে স্বাধীন ও উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে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 রসুল্ল সাল্লু আলি আসলাম আয়েসার সাথে সংসার শুরু করেন হিজরতের ৬ সাত মাস পর যদিও তাদের বিয়ে হয়েছিল মাক্যী জীবনের শেষের দিকে যখন আয়েশা রদু আনহার বয়স ছিল ছয় বছর মদিনায় আসার পরে তাকে রসুল্ল সাল্লু আলী আসলাম এর ঘরে তুলে আনা হয় তখন তার বয়স হয়েছিল নয় বছর আয়সা রদুল্লাহ আনহর সাথে নবীজ সাল্লু আলিউলামের বিয়ের আদেশ এসেছিল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বুখারের একটি হাদিসে নবীজ সাল্লাহু আলিহাস্লাম বলেন জিব্রিল আমার কাছে এলেন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 রসুল্লা সাল্ল আলী আসলাম যখন রবি গোত্রের প্রতিনিধি দলের সাথে দেখা করেন তখন তার বয়স ছিল কিন্তু রাবিয়া গোত্রের নেতা তার গোত্রের লোকদের কাছে রসুল্লাহকে যুবক হিসেবে উল্লেখ করেন রসুল ছিলেন খুবই প্রাণবন্ত এবং উদ্যমী একজন মানুষ তাই তাকে দেখে তরুণ মনে হতো এছাড়াও আনাসিবেন মালিকের বর্ণিত হিজরতের কাহিনীতেও রসুল্লাহ কেমন ছিলেন তা বোঝা যায় তিনি উল্লেখ করেন যখন রসুল্লাহ সাল্লাহ আলহাম ও অবুবকর রাদিয়া আনহু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন লোকজন আবু বকরকে চিনতে পারলেও রসুল চিনতে পারেনি কারণ রসুলুল্লাহকে দেখতে যুবকদের মতো লাগতো আর সেটা তারা ধারণা করেনি আনাস্তার সেই বর্ণনায় আবু বকরকে বয়স্ক ব্যক্তি আর রসুল্লাহকে উল্লেখ করেছেন যুবক হিসেবে এই সম্পর্কে ইবেন হাজার আল আসকালানি রেহেমাহুল্লাহ মন্তব্য করেছেন যে আবু বকরের বয়স যেমন তেমনই লাগত বড় কিংবা ছোট মনে হতো না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 এতেই প্রমাণিত হয় যে তিনি আল্লাহর রসুল নন পাশাপাশি এটা মুসলিমদের জন্য একটি পরীক্ষা ছিল আল্লাহ দেখতে চাইছিলেন রসুলুল্লাহ সাল্লু আলিহাস্লামের অনুসরণে তারা কতটা দৃঢ় তারাও কি রসুল্লাহ সাল্লু আলাইস্লামের সাথে কিবলা পরিবর্তন করছেন কি না অর্থাৎ এই একটি ঘটনা মুসলিম মুশ্রিক ইহুদি মুনাফিক সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল ইভেনি সাক বলেন যখন সিরিয়ার দিক থেকে কাবার দিকে কিবলা পরিবর্তিত হলো। এই কিবলা পরিবর্তনের ঘটনাটি ঘটে রসুল সাল্লু আলিয়া সাল্লামের মদিনা আগমনের সতেরো মাসের মাথায় রজব মাসে তখন রিফা এবেন কায়েস কুরদম এবেন আমর কাবেন আশরাফ রাফি এবেন আবু রাফি কা বিবেন আশরাফের মিত্র হজ্জা জবেন আমর রবি এবেন রাবি ইবেন আবুল হোকায়ক ও কিনানা এবেন রবি ইবেন আবুল হোকায়ক রসুল্লা সাল্লাহু আলিয়া নিকট উপস্থিত হয়ে বলল হে মোহাম্মদ আপনি যে কিবলার উপর প্রতিষ্ঠিত ছিলেন তা থেকে কে আপনাকে ফিরিয়ে দিল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 পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান সুর আলবাহা আয়াত একশো এই আয়াত সুফাহা বা নির্বোধ বলে আল্লাহ তালা ইহুদিদের দিকে ইঙ্গিত করেছেন কাবা মক্কা কিংবা জেরুসালেম সব কিছুই আল্লাহর সৃষ্টি আর তাই মুসলিমরা কোন দিক বরাবর দাঁড়িয়ে সালাত আদায় করবে তা ঠিক করে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ সোহান আল্লাহ তাই আল্লাহ বলছেন পূর্ব ও পশ্চিমের মালিক আল্লাহ ইবেন কাসির রেহেমাহ্লাহ বলেন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 তাহলে মাদের এতদিনের এবাদ সব্বি ফলে গেল। ইহুদিদের এই কথা জবাবে আল্লাহ তালা আরে আয়াত নাজিল করেন। ওখদলি খজা আল নাকুম উমমটাওয়াসাপললিটা কোনো সুহাদ আলান নাসি কোন সুলু আলাহ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 पीठ टान देश्चित ही कठोरतर विषय किंतु तेज नये जैके आल्ला पथ प्रदर्शन करल्लाह एम नन जे तुम्हें ईमान नष्ट देश्चय आल्ला मानसर प्रति अत्य स्नेहशील करुणामयरा पा आयात एक सौ तेताल आयते आल्ला सलाद के बोझाते ईमान शब्दी व्यवहार करते बोझा जा सलाद कत गुरुत्वपूर्ण एक इबादत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 ইহুদিরা আশা করেছিল মোহাম্মদ সাল্লাহু আলহিাস্লাম ইহুদি নবী হবেন এবং তাদের কিবলার অনুসরণ করবেন কিন্তু কিবলা পরিবর্তনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিউলাম কেবল ইহুদিদের নবী নন বরং তিনি সবার জন্য প্রেরিত হয়েছেন একটা সময় ছিল যখন বনে ইসরায়েল ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত উম্মাহ যেটা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাহু আলিউলাম আগমন করলেন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 সত্যিকারের তাহাইদের অনুসারী এখন রসল সাল্লী আসাল্লাম এর অনুসারী আর তাদের জন্য একটি নতুন কিবলা নির্ধারিত হল ধর্মের ব্যাপারে ইহুদিদের বুঝ ছিল বাড়াবারি রকমের আক্ষরেক তারা বলতে লাগলো বাইতুল মাকদিস ছাড়া অন্য কোনো কিবলা বরাবর কেউ যদি মুখ করে তবে আল্লা তা গ্রহণ করবেন না তাদের চোখে তাকোয়া মানে হলো তাদের কিবলার দিকে মুখ করা ব্যাস এতটুকুই আসলে ইহুদিরা তাকোয়ার মূল স্পিরিট বুঝতেই ব্যর্থ হয়েছিল তারা একটা আইনকে কাগজের কলমে মানাকে তাকওয়া মনে করত আল্লাহ তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে বলছেন লাইসাল বিল রা እን তুওয়াল্লু জুহুহাকুম ক্বিবালল মাশরক ওয়াল মাগরিব ওয়ালাকিননাল বিরমান আমানা বিল্লাহ ম আ মন বিলিউিলম على حُبِّهِ وآت المال على حُبِّهِ ذوي القربى واليتامى والمساكين وبن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس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 وردت 145 الى 150 percent Allah Ta'ala يقول ولا ان اتيت الذين اوتوا الكتاب بكل ايه مما تبعوا قبلتك وما انت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض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 أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك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 निजे मुख मस्जिदे हराम दिखे फेराओ निश्चयता तुम्हारीपालक निकट होते सत्य बस्तुत तुमरा जा करल्ला से सम्पर्क मोटे गाफिल नन आुम जेखान बैर हमारे चेहरा मस्जिदुल हराम दिखे फेराओं तुम्हरा जने तारे तुम्हारे तार चेहरा फिरओ जाते तुम्हारे विपक्षे मानुषर वितर्क कर कि तब तक जरा जुलूम कर सूतरा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 इसलम विद्वेश्वर लोक थार विभिन्न दिक और विधान दोष खुजे बेड़ा जेमन युगे इसलम नारी शोषण कर अथच तरह एक समय मना करत इसलम नारी बस बस अधिकार दिए इसलम सन्वे धर्म अशांतर्म नाना रकम प्रोपाग् चालयाय तरा आल्ला सुबह मत आला इमानदारदारे इमान ईमानदारा जान ओस लोक भय ना पे शुम्र आल्ला के भयर क्यों मुस्लिम षीर क्या दिए शुद्ध तुबहत मुस्लिम अलहमदुल्लामी वरहम्मी वरक्य प्रोजेक्ट सम्पर्क मीडिया অথবা ফেসবুক পেজ ডবু ডবল ডবল অথবা ইউটুব চ্যানেল wwwyoutubecom ডবল ডবল